প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ভক্তিযোগের রহস্য দ্য সিক্রেট অব ডুয়ালিজম শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানে কেন ভক্তি লয় থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণজীবের অহং যায় না অশ্বত্থ গাছ কেটে দাও আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে সকলের হাস্য জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবু তোমার বুক দূর দূর করছে জীবের আমিলোয়েই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙ্গলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে হাস্য তবু নিস্তার নাই শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈর হয় সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি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 আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্যসেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাকসালা দাস আমি হয়ে আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয়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 বড়ো মানুষের বাগানে সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্ধুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্ধুকটা পাঠিয়ে দেয় হাস্য ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি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 এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান ধরিলেন কে জানে কালি কেমন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 তা জানো কেমন আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন পাণ্ডিত্যে তাঁকে পাওয়া যায় না বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিকপদ গিয়ে ভাবছে বিভীষণ এমন কী জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এ, এই জিনিস ভাবাও যা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 ভাবি মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী না ব্রাহ্মণ হত্যা করি সুরা পান আদি বিনাশী নারী এসব পাতক না ভাবি ব্রহ্ম ব্রহ্মপদ নিতে পারি